হো পলাহ দিয়া ও নদ ইু আহ দো লা শিক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 إن الله يأمر بالعبد والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغء يعيزكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علّم تَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি আজকের খুববার আলোচনায় তিনি আমাদেরকে বসর তৌফিক করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নদী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলাইসাল্লামের প্রতি আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খোদ আমাদের আলোচনার বিষয় জুলুম আল্লাহ তালার কাছে সবচেয়ে অপ্রিয় কাজ এবং একদিন আসবে যেদিন এই জুলুমের বিচার হবে এই ইসলামের হুকুম সবার সাথে ইনসাফ রক্ষা করা আল্লাহ আল্লাহের হুকুম হল তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফের হুকুম দাও এবং এহসান করো এহসানের হুকুম দাও কারো প্রতি সামন্যতম জুলুম যেন তোমাদের দ্বারা না হয় মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে কুদসি আছে আন আবি জারদিন আলী নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা انه তিনি বর্ণনা করেন্লাহ আলী এরশদ করেন আল্লাহ রবুল ইজত তিনি ফরমানি হে আমার বান্দারা الظلم হরমা نفسی আমি আমার নিজের জন্য জুলুম করাকে হারাম করে নিয়েছি আর তোমাদের জন্য আমি এটা হারাম করেছি যে তোমরা পরস্পরে একজন অপরজনের উপরে জুলুম করবে এটাকে আমি হারাম করছি আমি নিজের উপর জুলুম করাকে হারাম করেছি যে আমি জালেম না আমি কারো উপর জুলুম করব না এটা আমি আমার নিজের জন্য আগে সিদ্ধ করেছি যে আমার জন্য জুলুম করা আরাম তহু বই না আর এ জুলুমকে আমি হারাম করে দিয়েছি তোমাদের জন্য যে তোমরা পরস্পরে একে অন্যের উপর জুলুম করতে পারবা না জুলুম করাটা হারাম হারামাজি কাজেই তোমরা একে অন্যের উপর জুলুম করোনা তোমাদের একে যেন অন্যের উপর জুলুম না করে এই তা ইসলামী নিষিদ্ধ বিষয় এবং হারাম বিষয় আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সমাজবদ্ধ জীবনে আমাদেরকে সময় সতর্ক থাকা চাই সব সবসময় আমাদেরকে সাবধান থাকা চাই আমাদের দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয় কেউ যেন মজলুম না হয় इमि जीवन सबचवपूर्ण सतर्कता मुमिन से सर्वदा सतर्क जे ता को जान जुलुमर शिकार ना जुलुम य এমন এক ধ্বংসাত্মক অপরাধ যে যদি কারো যেভাবের মাঝে থাকে তার এবাদতকে নষ্ট করে দেয় আলাইহাল্লাম বুহারি মুসিবের হাদিস যে আল্লাহ রসুল সাল্ল আলাইসাল্লাম তিনি সাহাবা একরামদের সামনে একবার তিনি বয়ান করতেছেন তিনি তাদের সাথে কথা বলতেছেন তো তিনি সাহাবা একরমদেরকে প্রশ্ন করলেন আতা মাল আত্মিস তাই তোমরা কি জানো দরিদ্র লোককে মাল মফলিস গরিব মানুষকে জানো তোমরা মাল্লাহা সাহাবায়ে একরাম তার জবাব দিলেন আমাদের মাঝে তো দরিদ্র মানুষ হলো তারা যাদের টাকা পয়সা নাই যাদের জীবন উপকরণ নাই চলার জন্য যতটুকু জরুরি জীবন উপকরণ এটা যাদের নাই এরা হল দরিদ্র নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম তিনি এরশাদ করলেন হিনাল মুফলিস মিন উম্মতি আমার উম্মতদের মাঝে সমস্ত ব্যক্তিরা হলো দরিদ্র ব্যক্তি ওরা হলো খুব গরিবের সেই কঠিন তারা যখন উপস্থিত হবে তো তাদের আমল নামার মাঝে নামাজ থাকবে যে তার নামাজ আদায় করছে তাদের আমল নামার মাঝে রোজা থাকবে যে তারা রোজাও তেম সাথে রোজাকে আদায় করেছে তাদের আমল নামার মাঝে থাকবে যে তারা জাকাতও আদায় করছে তারা জাকাত দেয় নাই এমন না তারা জাকাত রোজা থাকবে আমল নামার মাঝে এটাও থাকবে যে সে কাউকে কোনোদিন গালি দিছে তারা আমল নামার থাকবে যে সে কোনদিন কাউকে গালি দিতে তারবাদ আমল নামার মাঝে থাকবে সে অন্য ব্যক্তির সম্পদ এটাকে ভক্ষণ করছে এটাকে আত্মসাত করছে ওপাকা দামা হাগা এবং তার আমল নামার মাঝে থাকবে যে কোনো ব্যক্তিকে অন্যায় আঘাত করে সে হত্যা করেছে দরাবাহাগা অথবা তার শক্তি ছিল কোনো ব্যক্তিকে সে মারতে তো এইসব আমল নামার মধ্যে এটাও থাকবে তো এই সমস্ত ব্যক্তিরা তার দ্বারা মুভ্রম হইছে সে ছিল জালেম একদিকে যেরকম নামাজ রোজা জাকাত এবাদত গুলো একদিকে করছে অন্য দিকে সে এরকম অপরাধগুলো করছে এবং এই অপরাধগুলো হইল এমন অপরাধ সে অন্যের উপর জুলুম করছে তো যারা মজলুম হইছে হাসরের ময়দানে এরা দাঁড়া যাবে মজলুমরা দাঁড়া যাবে হাসরের ময়দানে হাদা মিন হাসান তো এরা তাদের পাওনা চাইবে যে আমরা মজলুম আমাদেরকে তুমি জুলুম করছো আমাদের উপর তুমি অন্যায় করছো এটার প্রতিশোধ আমরা নিব তো সেদিন প্রতিশোধ এরা কিভাবে নিবে যে তার নেল তার যে নামাজ ছিল রোজা ছিল তার যে জাকাত ছিল এ সমস্ত এবাদতগুলো যে সে করেছে এইসব এবাদতগুলোর যে হাসানাত নেই এই নেকিগুলো সে মুজলুমরা নেকিগুলো নিয়ে নিবে পাওনা দর্নাপুর শোধ হয় নাই কিন্তু তার নেই শেষ হয়ে গেছে পাওনা দর্দের পাওনা পুরিশোধ হয় নাই কিন্তু তার নেই শেষ হয়ে গেছে বলতেছে উদিন তখন পাওনা দর্দের গুনা এটাকে নেওয়া হবে আর পাওনা দর্দের গুনা গুলো তার মাঝে দিয়ে দেওয়া হবে সুম্মা গুনাহের ভাণ্ডার নিয়ে এই ব্যক্তিটা জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন এই ব্যক্তিটা দরিদ্র এই ব্যক্তিটা বড় গরিব এ ব্যক্তিটার কিছু নাই অথচ তার কাছে অনেক কিছু তাই দেখেন জুলুম একটা এমন অপরাধ যে অপরাধ আমাদের নেয় হাদিসের عليه আসছে হজরত আবু হুরায় রিয়াহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্ল আলহাসাল্লাম তিনি এরশদ করেন দাওয়াত যে মজদুম ব্যক্তি তার যে দোয়া সে দোয়া হল কবুল দুয়া মকবুল হয়ে যায় মজদুম ব্যক্তির দোয়াটা আল্লাহ তাল দরবারে কবুল হয়ে যায় যদিও সে গুনাহার হোক কোন ব্যক্তি যখন মজদুম হয় তা আল্লাহ এ মজদুম ব্যক্তির দোয়াকে কবুল করেন যদিও সে গুনাহগার হয় আমরা অনেক সময় মনে করি যে অ আমার এ বদুয়া কি দিবে অর বদুয় আমার কি হবে সে তো গুনাহার পাপি আর আমি তো নেককার আমি নামাজি আমি আল্লাহ তালার হক আদায়কারী এ ব্যক্তি নামাজ পড়ে না নানা ধরনের অন্যায়ের মাঝে জড়িত এই ব্যক্তির উপর জুলুম করলে এই ব্যক্তির তো আল্লাহর সাথে লিঙ্ক নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই তে এই ব্যক্তি আমাকে বদয়া দিলে আমার কিছু হবে না আর আমি তো অনেক নেকার মানুষ আমার তো আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক আছে আমার ব্যাপারে সে আল্লাহর কাছে কি বলবে কিন্তু দেখেন হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্ল আলাইসাল্লাম এরশাদ করতেছেন নবী করিম সাল্ল আলাইসাল্লাম এরশাদ করেন দাবত উল মজলুম মুক্তির দোয়া কবুল হয় আল্লাহে মজলুম ব্যক্তির দোয়া কবুল হাফাজ যদিও সে অপরাধী হয় পাপী হয় সে যদি পাপী হয় शि पपर तो शि कि जुलुम कर तुम्हें पापरले तुम्हार पपेस्टि তার প্রতি ও বিচার করে তুমিও তো পাপি হয়ে গেলে সেই তোমারও পাপের কি হবে সস্তি হবে মালিকিন্লাহি আলাইহি ওসাল্লাম তিনি বলেন্লাহ আলাই রসুল বলতেছেন আমাদেরকে ইত্যাকু তোমরা সাবধান থাকো দাওয়াত মজদুমের বদদুয়া থেকে তোমরা সাবধান হও মজরুমের বদদুয়া কিন্তু ভয়াবহ মজদুমের বদদুয়া এটা আল্লাহর কাছে গবুল হয়ে যায় তাই মজদুম ব্যক্তির বদদুয়াকে ভয় করো ইত্তাকু তোমরা বেঁচে থাকো তোমরা ভয় করোদুম ব্যক্তির বদুয়াকে ভয় করো ও যদিও লোকটা কাফের হোক তুমি কাঁপের উপর জুলুম করলে যেহেতু কাঁপের আল্লাহকেই মানে না সে আল্লাহকে মানে না সে যে আল্লাহকে মানে না এর বিচার আল্লাহর দরবারে হবে আল্লাহকে না মানার অপরাধ আল্লাহ তাকে এই অপরাধে সাজা দিবেন কিন্তু সে আল্লাহকে মানে না বলে তার প্রতি জুলুম করার অনুমতি তো তোমাকে দেওয়া হয় নাই যদিও সে কাফের হোক কাফের দেখে তাকে জুলুম করো না তোমার দৃষ্টিতে লোকটা কাঁপেন বা লোকটা সে শিকার উক্তি দিচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি সাবধান করতেছেন ইতাকু তোমরা বেঁচে থাকো তোমরা ভয় করো মাজলুম মজলুম ব্যক্তির বদুয়াকে ভয় করোকান যদিও সে হোক কাফের যদিও সে কাপের হোক তা ইন্না হুল কারণ মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আর মজলুমের দোয়ার মাঝে কোন পর্দা থাকে না মসদুম যখন দুয়া করে মজদুমের দোয়া আর আল্লাহ যে কবুল করেন কবুল করার জন্য আল্লাহ যে অপেক্ষায় থাকেন এর মাঝে কি থাকে না পর্দাই থাকে না হাইসা দু হিজা কোন পর্দা থাকে না দেখেন জুলুম কঠিন জিনিস জুলুম কঠিন জিনিস وَأُمِرْتُوا لِأَعْدِلَ بَيْنَكُمْ اللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ اللَّهُ يَجْمَعُ بَيْنَنَا وَإِلَيْهِ الْمَصِيرِ আল্লা আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন অমির তো আমাকে আদেশ করা হয়েছে যেন তোমাদের মাঝে আমি ইনসাফ প্রতিষ্ঠা করি এটা নবীর নবুতির জিম্মাদারি যে দায়িত্ব নিয়ে যে কর্তব্য নিয়ে যে জিম্মাদারি নিয়ে নবী এই পৃথিবীতে আগমন করেছেন সে জিম্মাদারি হল একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা ইনসাফ থাকবে আল্লাহ দেখো আল্লাহ আমার রব তোমাদের রব রকে আমালুনা আল্লাহর সামনে তোমাকে উদারাতে হবে আল্লাহর সামনে আমাকে উদারাতে হবে লানা আমালুনা যখন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে লানা আমালুনা আমার সাথে আমার আমুল থাকবে আর আল্লাহর সামনে যখন তোমাকে দাঁড়াতে হবে ওয়ালুকুম আমালুকুম তোমার সাথে থাকবে তোমার আমুল গুলু আ एकजे अपराधे एकजे अन्ाय अन्न जुर चपाना एकजुन अन्या जो के शि भा बाराधे सतान शिना सताने बा शिव स्मी अपराधी স্ত্রীর কোনো শাস্তি হবে না স্ত্রী যদি অপরাধী হয় স্ত্রীর অপরাধের জন্য স্বামীর শাস্তি হবে না হবে কর্মীরা অপরাধ করছে লিডারের শাস্তি হবে না লিডার যদি অপরাধী হয় কর্মীদের শাস্তি হবে না বরং যে অপরাধী তার শাস্তি হবে আর যে নিরুপরাধ হিসেবে মুক্তি পাবে ইনসাফের ময়দান হবে বিচার হবে ইনসাফের সাথে বিচার হবে দুনিয়াতে যারা ইনসাফ করবে এরা সেই বিচারের দিন কুঠিন বিচার থেকে বেঁচে যাবে দুনিয়াতে যারা ইনসাফের উপর নিজ জীবনকে পরিচালনা করছে আর দুনিয়াতে যারা জালেন এরা সেই বিচারের ময়দানে তারা অপরাধী হবে দুনিয়ার জালেমরা সেদিন তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে দুনিয়ার মজলুমরা সেদিন শক্তিশালী হবে দুনিয়ার জালেমরা সেদিন দুর্বল হয়ে যাবে দুনিয়ার জালেমরা দুর্বল হয়ে যাবে আর দুনিয়ার মজনুমরা এরা শক্তিশালী হয়ে আল্লাহ বলতেছেন অমালি জালিমিনের কোনো সাহায্যকারী থাকবে না অমা জল না জালেমরা পাবে না মিন আনসর কোন আনসার পাবে না কোন সাহায্যকারী পাবে না মিন জলিমিন জালেমদের জন্য কোনো সাহায্যকারী হবে না হামিমিন অমালিদের কোনো বন্ধু হবে না কোনো বন্ধু তাহলে মাহা হুনা হামিম যে এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু খুঁজে পাওয়া যাবে না কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না জালেমদের জন্য কেউ সুপারিশ করবে না ওয়ালা শফি কোন সুপারিশকারী পাবে না জালেমরা জালেমদের জন্য কেউ সুপারিশ করবে না যার সুপারিশ গ্রহণ করা হবে কেউ জন্য সেদিন সুপারিশ করবে না যে জালেমদের ঠিকানা বড় কঠিন হবে আল্লাহ বলতেছে বড় নিকৃষ্ট হবে মাত্র জালেমদের ঠিকানা বড় নিকৃষ্ট হবে লাহুম আদাবুন আলিম নিশ্চয়ই জালেম তাদের জন্য থাকবে আদাবুন আলিম বড় যন্ত্রণাদায়ক শাস্তি জালেমদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে ভালোবাসেন না আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না সম্প্রদায়কে আল্লাহ হেদায়তের পথ দেখান না আল্লাহ হেদায়ত দেন না আমার যে অঙ্গীকার আমার যে চুক্তি জালেমদের সাথে আমার চুক্তি নাই জালেমদের সাথে চুক্তি নেই আমার অঙ্গীকারের সুফল পাবে না ইমানদারদের সাথে আল্লাহ একটা চুক্তি আছে না আল্লাহ বলতেছেন আমার এই চুক্তির সুফল তারা পাবে না যারা জালিমিন যারা জালেম তারা আমার সাথে চুক্তির সুফল তারা পাবে না আব্দুল্লাহনে আব্দুল্লাহ রাহু তার থেকে বর্ণিত নবী করিম সাল্লাম তিনি এরশদ করেন ইস্তকু তোমরা জুলুম থেকে বাঁচো তোমরা জুলুম থেকে সাবধান হো তোমরা দেখো আজকের জুলুমগুলো গুলু ক্যামতের দিন ক্যামতের দিন আজকের জুলুমগুলো গুলু ক্যামতের দিনে বড় অন্ধকারে পরিণত হবে হাসরের ময়দানে তোমার জন্য অন্ধকার তৈরি করবে কঠিন অন্ধকার তুমি আলো খুঁজে পাবে না সেখানে তুমি আলো খুঁজে পাবে না কঠিন অন্ধকার হবে নবী করিম সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাবধান করছেন যে তোমরা জুলুম থেকে বাঁচো মাধ্যমে মহান রব্বুল আলমিন করছেন জুলুম থেকে তোমরা আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন লুসুলানা বিলান প্রেরণ করেছি আর নবীর কাছে আমি আমার বিধান দিয়েছি নবী পাঠাইছি কিতাব পাঠাইছি নবী সুস্পষ্ট আমার কিতাবের কথাগুলো সুস্পষ্ট উদ্দেশ্য হর লিয়া কুমার নাসুবিল কিস্তি নবীকে পাঠাইছি তিনি যেন ইনসাফকে প্রতিষ্ঠা করেন ইসলাম মানে ইনসাফ এটা ইনসাফের ধর্ম মুসলমানের জীবন হলো ইনসাফের জীবন মুসলমানের ধর্ম আর ধার্মিকতা হলো তার জীবনের মাঝে ইনসাফ আছে সে জালেম না মুসলমান জালেম না মুসলমানের আকলাকের অন্যতম অপরিহার্য বিষয় হল ইনসাফ सवार साथर इनसाफ स्वामी त्री इंसाफ ता स्त्री तरह जिम्मेदारी स्वर इनसाफ प्रतिष्ठा कर शोध कर इंसाफ बाम्मदारी सर सतान तर इंसाफ कर जुलूम कर हुकुम भाई बनर इंसाफ कर बन तर इंसाफ कर भाई भाइर इंसाफ कर इंसाफ कर ऊर्धतन व्यक्तरा ते अधे इंसाफ कर তারা প্রতিবেশী আপন জন স্বজন কেউ যেন জুলুমের শিকার না হয় একজন মুসলমান সবার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করবে বলছে ইনসাফ প্রতিষ্ঠা করবে আরেকটা হল এহসান প্রতিষ্ঠা করল আমার পাওনা আপনি আমাকে দিলেন আমিও আপনার পাওনা আপনাকে দিলাম আপনার পাওনাটা আপনার কাছে পরিশোধ করলাম ইনসাফ আর এহসান এটা আরো বড় ব্যাপার অনেক বড় ব্যাপার বলছে তোমাদের পিতামাতাদের সাথে তোমরা এসান করো এসান বলা হয় নিজের পাওনা टार के ना पावनदारे पाना यशोध कर दियानारे पदार आपने दार आपने আপনার উচিত আমার পাওনা পরিশোধ করা আমার উচিত আমার পাওনা পরিশোধ করা আপনি আমার পাওনা পরিশোধ করেন না কিন্তু আমি এটা ভাবিও না যে আপনি আমার পাওনা পরিশোধ করতেছেন না আমি সব সময় আপনার যে পাওনাটা আছে এই পাওনাটা আপনাকে পরিশোধ করে যাচ্ছি আমার পাওনার ব্যাপারে আপনাকে কিছু বলি না আমি কোনো তাকা দেওয়া না এটা হলো একসাথা এটা কোনদিন বলা যাবে না যে আমি তো আমার পাওনা দিচ্ছি আপনি আমার পাওনা তো দেন না আপনি দেন না আমি দিব কেন আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লাম সাহাবা একরমদেরকে নিয়ে বসা তো বললেন এমন এক যুগ আসবে মানুষ তোমাদের কাছ থেকে তাদের পাওনা ये पुरोपुर बुझे नहीं क्यों तुम्हे पावना तुम दिबेना सबा शुद्ध निजेार चिंता कर निजे नहीं काराकारी करा आमार आमार के दाव कर् बुझे दिबे ना মণিপ শ্রমিকের কাছ থেকে পাওনা শ্রম এতে পূর্ণ বুঝে নিবে কিন্তু তার মজুরি দিবে না তো সাহাবা একরম প্রশ্ন করছেন তখন তাহলে কি করব আমরা তোমরা তাদের পাওনা পরিশোধ করবে আর তোমাদের পাওনা তোমরা আল্লাহর কাছে চাই এতে হল ইসলামের শিক্ষা এটাকে বলা হয় এস্তান এটাকে কি কি বলা হয় এটাকে বলা হয় এস্তানি আল্লাহ তোমাদেরকে ইনসাফ এবং এহসানের হুকুম তিনি প্রদান করেন সেই মুসলমানের জীবনে ইনসাফ থাকবে মুসলমানের জীবনে এহসান থাকবে জুলুম থাকবে না জুলুম কঠিন জিনিস হজরতে আবু উমামা হজরতে আবু উমামা রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন নবী করি মুহ আলাইসাল্লাম তিনি এরশত করেন क्ति जदि अपर व्यक्तर ऊपर जुलुम कर मिथ्या कसम मिथ्या शपथमे मुसलमान हक जदि नष्ट तो आल्ला जहान्न के अनिवार्य और जाना के हराम कर दें तो एक व्यक्ति आल्लर रसुल के प्रश्न करल जदि छोट खाटो तुच्छ को जिन है अन्ाय भा जी जिनिटा नहीं जी खूब तुच्छ किस्लासुल्लामी उत्तरे बोलन अरे पिलु गा डालो ता है तादी पिलु गा डालो है तो यही हक जो नष्ट कर लल्ला तला हक नष्ट शिव प्रदान कर নবী নবিক তিনি আর সব করেন আল্লাহর কসম আল্লা আল্লাহর কসম তোমাদের কোনো ব্যক্তি যদি অন্যায় কিছু করে তোমাদের কোনো ব্যক্তি যদি কোন জুলুমের সাথে সম্পৃক্ত হয় ক্যামতির দিন সে তা বহন করতে করতে আল্লাহর দরবারে উপস্থিত হবে এক ইঞ্চি জমি আপনি অন্যায়ভাবে কারো থেকে জোরপূর্বক আপনি গ্রহণ করেছেন হাসরির ময়দানে হাদিসের কথা সাত জমিন তার গলার মাঝে লটকিয়ে দেওয়া সে তা সহ আল্লাহর সামনে উপস্থিত হবে সেদিন তো অপরাধ লুকানো যাবে না অপরাধ দেখানো যায় না এখানে নামাজি বেনামাজিও বোঝা যায় না কারণ বাহিরে বের হইলে এটা বুজার উপায় নাই কে রোজাদার কে বেরোজদার কে জাকাতাদায় করে কে জাকাত আদায় করে না কে হালাল উপার্জন করে কে হারাম উপার্জন করে কে জালেম কে অপরাধী দুনিয়াতে চেনা যায় না অপরাধগুলো ঢাকা আল্লাহ ঢেকে দিছেন ঢেকে দিয়েছেন কে আল্লাহ ঢেকে দিচ্ছেন কেউ কে দেখতে দেন না কিন্তু হাসরের ময়দানে অপরাধ গুলো লুকানো যাবে না দেখা যাবে হাসরের ময়দানে অপরাধগুলো লুকানো যাবে না দেখা যাবে আমাল নেকিও দেখা যাবে যদি একটা নেকিও হয় নেকি যদি একটা অনুপরিমাণ হয় সে তার নেকিটাকে দেখবে তার নেকিটা তার সাথে থাকবে আমাল গুনা যদি হয় একটাও যদি গুনা হয় গুনাটাও দেখা যাবে লোকানো যাবে না আল্লাহর সামনে বান্দা উপস্থিত উপস্থিত হতে হবে না তোমাদেরকে উপস্থিত করা হবে লা তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না সব কিছু দেখা যাবে সব কিছু ছোট আমলগুলো দেখা যাবে বড় আমল গুলো দেখা যাবে ছোট ছোট গুনাহ দেখা যাবে বড় বড় গুণাহ দেখা যাবে অপরাধী ব্যক্তি তার চেহারা দেখেই তাকে চেনা যাবে কি কি গুনাহের মাঝে সে জড়িত তার গুণাহ গুলো চেহারার দিকে তাকাইনি সবাই বুঝবে আহ এ লোকটা এইসব কাজ করতো এ লোকটা এমন এমন অন্যায়কারী এ লোকটা এত বড় জালেম চেহারা দেখার সাথে সাথে সব কেনা যাবে আল্লাহ রসুল বলতেছেন যে জুলুম অন্যায় এটাকে নিয়েই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে আমি আল্লাহ রসুল বলতেছেন খুব দরদ এবং মহাব্যতের সাথে हम तुम्हे का अवस्था आल्लर दरबारे हाजिर देखते चाहना चाहना जी तुम एक उट बहन कर आनतेसो और उट शब्द करते तुम्हें एक गरु बहन आनतेसो और गरु हामबा हम्बा शब्द करते तुम्हें छागल पाल बहन आनतेस और ते भे शब्द करते सम्पद के आत्मसात जिनगोलो तुम्हें लुका क्या तुम्हें राख् कब तुम्हारे उपस्थित हो सब किस तुम्हें तो अन्ायकरी अन्या विशाल बुझा সে কোনো বন্ধু পাবে না সে কোনো সুপারিশ পাবে না কারণ এত এত জুলুম এত এত অন্যায় তার জন্য কে সুপারিশ করবে জুলুম থেকে বাঁচতে হবে রসুল ইরশ করেন জুলুম তিন প্রকার জুলুম কয় প্রকার থেকে নিষ্কৃতি নাইমুন আরেক ধরনের জুলুম আছে যেটা মাফ করে দেওয়া হবে জুলুম কয় প্রকার আমার জুলমুল্লা एक धरण जुलुम आम क्षमा नाई कोई कुबिल्ला आल्ला शरिकरा जुलुमर कोई क्षमा नाई आल्लर जे उपासना पौना जुलूम, जे श्रद्धा जे, जे भक्ति এটা আল্লাহর অন্য কে আল্লাহর স্থানে বসানো এবং তার পূজা করা তার উপাসনা করা এটা এমন জুলুম এই জুলুমের কোন ক্ষমা নাই তোরাকে আরেক জুলুম যে জুলুম থেকে নিষ্কৃতি নাই নাসি এটা একজন ব্যক্তির অপর ব্যক্তির উপর আপনার অধীনস্থ সে দুর্বল এই যে দুর্বলের উপর সবলের যে অত্যাচার অন্যায় অবিচার সেদিন আজকের সবলরা দুর্বল হয়ে যাবে আজকের দুর্বলরা সেদিন সবল হয়ে যাবে তারা শক্তিশালী হয়ে যাবে সেদিন আজকের সবলরা তারা দরিদ্রে পরিণত হবে আর আজকের দরিদ্ররা আজকের মজদুমরা তারা সবল এবং শক্তিশালী হয়ে যাবে বিচার হবে জুলুমের মুল্লি তার আদায় করার কথা ছিল সে হকগুলো আদায় সে ত্রুটি করে আল্লাহ তার এ সমস্ত ত্রুটি গুলো এটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আল্লাহ রসুর বলতেছেন হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করতেছেন ওয়াকিদা মজলুম দেখো মজলুমের বদুয়া থেকে তোমরা খুব ভয় করো বাইনাহু বাইনা করোস কেননা তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই সে দোয়া করে আর আল্লাহর দরবারে তার দুয়াগুলো কবুল হয়ে আছে হাদিসের মাঝে আসছে আল্লাহ জালেমকে সুযোগ দেন কিন্তু আল্লাহদের বিচার দেরি করেন কিন্তু জালেমদেরকে তিনি ছাড় দেন না ইবনু মেহরান হজরত মাইমন ইবনি মেহরান তিনি বলতেছেন জালেম কত ধিকৃত লোকেরা প্রশ্ন করলো কাইফা এলা আনুনাফসাহ সে কোরআন করতেছে তার তো সব হবে সে কোরআন করতেছে তার নিজের উপর অভিশাপ কিভাবে দিতেছে তিনি বললেন সে কোরআনের মাঝে বলে আলাপ জালেমের উপর লানত জালেমের উপর লানত ল হোক সে কোরআন করতেছে আর এটা আর আল্লাহ তিনি বলতেছেন বহুও জানেন আর সে নিজেই সে যে বলতে আল্লাহর কাছে জালিম ব্যক্তি এত পছন্দনীয় যে জালেম ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত মুসলমান তার দ্বারা অপর মুসলমান কেন মুসলমান দ্বারা একজন কাফির ব্যক্তিও সে ইসলাম তাকে এই শিক্ষা দেয় যে কোন জুলুমের শিকার হবে না মুসলমান অন্যের অধিকার অন্যের যে হক আছে অন্যের উপর তার যে জিম্মাদারি তার যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলো সে ইনসাফের সাথে আদায়কারী হবে সেটা মুসলমানের আখলাক হবে আজকে দেখেন আমরা মুসলমান কিন্তু আমাদের নিজেদের জীবন আমাদের সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোর মাধ্যমে जुलुम करते घर प्रियतम स्त्री जुलुमर आचरण करते द्वारा मुजदुम होसलमान भाई द्वारा मुजदुम हम अन्ाय भावे अपर मुसलमान गाली दीची त्रुटि विच्छुति आलोचना करते दिन जुदी आप तीन कर जीवत करें দিনে তিনটা করে যদি গিবোধ করেন এক মাসে গিবোধ হয় নব্বইটা দিনে তিনটা করে গিবত করলে এক মাসে গিবোধ হয় কয়টা ময়দানে আপনার এই এক মাসে আপনি যে এই নব্বইটা করছেন এই নব্বই জনের পাওনা পরিশোধ করতে হবে এই নব্বই জন ব্যক্তি আলাদা আলাদা ভাবে আপনাকে ধরবে তুমি আমার নামে গিবোধ করছো আমার উপরে জুলুম করছো आज के अभी विचार प्रार्थी तुम्हें आमा पावना दाओ बुजार चिंता करते नाम फरज आदायसी जीवत पढ़ा कबिरा गुना हराम ये ठीक करते समस्त आम गलर तो विचार हो रत मदेर दिन गुलू की एर एटके चिंता कर चेष्टा कर सबाई के बुझार से जीवन की इंसार प्रतिष्ठा कर तौफिक दान करुक